Assalamu alaikum warahmatullahi wabarakatuh Alhamdulillahi rabbil alameen Wassalatu wassalamu ala sayyidul mursaleen Nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'ina ma ba'd Priyodashuk wa surat abay bunala A'bar wa ahnada shamli wa kustit hayisim ने दारा ए पर पर अबादत। जे अबादत कुरे आशा बोलते बुझाता बुझते आशार शब्द करते जे हाँ जेटा अहमल बोला आशा बोला विपरीत हशार विपरीत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 হ্যাঁ কাছে যে আশা করবে রহমতের আশা ক্ষমার আশা এটা কিন্তু শুধু সাধারণ এবাদত নয় এটা গুরুত্বপূর্ণ একটি এবাদত এবং এটা এবাদতের রোকনও বটে তাইলে আমরা ইতিমধ্যে তিনটি রোকন এবাদতের বলে ফেলেছি একটা হচ্ছে ভালবাসা আরেকটা হচ্ছে ভয় এখন আসছে আশা ভয় আসা ভালোবাসা তিনটেই এই এ বাদত যখন আমরা বুঝতে পারলাম যে আসাটা এ বাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে আর কারোর জন্য আল্লাহ দুইশো আঠারো আল্লাহ যে নিশ্চয়ই যারা এবং যারা হিজরত করেছেন এবং যারা আল্লাহর প্রতি যেহাদ করে তারাই একমাত্র আল্লাহর রহমতের আশা করে আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং তিনি দয়ারু হম দয়ার কাজ তারা করেছে এই কারণে আল্লাহর কাছে অবশ্যই দয়া আর এই দয়ার আশা করা সেটা অবশ্যই একটি বিশাল বাদত এখন আমাদের জানতে হবে যে এই আশার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 আশা করে এবং কিন্তু না করেন যে আপনার প্রশংসনীয় আশা হম এই আশাটার তিনটা ধরন আছে কার আর এই আশার ভিত্তি হচ্ছে আপনি কাজ করে আশা করবেন এটার তিনটি ধরন এক নম্বর ধরন হচ্ছে আল্লাহর কাছে স্বভাবের আশা করবেন अनुगत्य कर अनुगत्य कर तो भल आशा करते स्वभाव आशा करते द्वितीय नम्बर एक जन ब्यक्ति पाप कर ठीक पाप कर तबा कर आल्ला क्षमार आशा से मानस भूल करते ही তখন সে করে আল্লা দিকে আবার ফিরে আসে যদি আল্লাহর ক্ষমার আশা করে সেটাও সে কাজের ভিত্তিতে আশা করেছে সেটাও আপনার প্রশংসনীয় আসা তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর দানের আশা করা আল্লাহর দয়ার আশা করা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 আশা করলেন সেটা কোনো দোষ নিয়ে বিষয় হতে পারে না এই ব্যাপারে আল্লাহ বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ আশা করে যে সাক্ষাৎ আমি আল্লাহর দয়া পাবো হ্যাঁ তাইলে সে যেন কামল করে এবং আল্লাহর এ বাদতে যেন তার প্রতিপালকের এ যেন কাউকে শরিক না করে তাইলে না আল্লাহ রহমতের আশা করতে পারেনা অন্য আয়ের মধ্যে আল্লাহ বলেন যারা আল্লাহর কিতাব চলা সালাত এবং তাদেরকে যারি से सतका प्रकाश प्रकाश्य तेटा कखनार विफले जाबना जफल सत् आशा करते आल्लाणिज्य भलो भाई जमे और फल पावा द्वितीय नम्बर आकटा आशा आज मिथ्याशा जेटारित जर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 আরেকটা হচ্ছে আশা করে আশা করা এবং ধারণা রেখে আল্লাহ করে আরবিতে হ্যাঁ যেটা কাজের সাথে সম্পৃক্ত সেটাকে রাজা বলে আর যেটা কাজ না করে আসা সেটাকে তামাননি বলে সুতরাং তামাননি কখনো আপনার প্রশংসনীয় হতে পারে না বরং সেটা হচ্ছে মিথ্যা আশা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 चिर। एकमत जे आशा क्च छाड़ा हाथ परर आशा क्जे साथ ही हाथ क्ज कर आशा करते तैयार का आशा है दूरशाला इतने मिथ्या आशा बोला আরেকটা আশা সেটা হচ্ছে শিরকি আশা সেটাই কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর করা যেটা আল্লাহ আকবর এবং এটা ইসলাম থেকে বের করে দিবে এটার একটা দৃষ্টান্ত দেওয়া যাক এক নম্বর দৃষ্টান্ত আছে যে মর্শিকরা তাদের বাতিল মাবুদের কাছে অনেক আশা করত যে তাদের লাভ করবে তাদেরকে ক্ষতি থেকে বাঁচাবে এটা হচ্ছে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 এইরকম হচ্ছে এবং এটা এবং এটা পাশাপাশি আসা কারণ এমন কারণ কাছে আশা করা হচ্ছে যে এই কাজগুলো করতে পারবে না তাই এটা হচ্ছে সিরকি আশা এই আশার কারণে সে জাহার্নামে যেতে বাধ্য হবে সুতরাং এই আশা আগে পরিত্যাগ করতেই হবে আরেকটা কথা আমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে আশা এবং ভয় এই দুটার মধ্যে সমন্বয় করা উচিত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 পাকড়ো থেকে নিজকে নিরাপদ ভাবা শুরু করবে এবং সেটা আল্লাহ বলেছেন যে যাদেরকে তারা ডাকে তারাই তো আল্লাহর কাছে আল্লাহ করছে তারা তো প্রতিযোগিতা করছে কিভাবে আল্লাহর নৈকুট অর্জন করা যায় এবং তারা আল্লাহর রহমতের আশা করে আল্লাহর শাস্তি ভয় পায় এবং আল্লাহর শাস্তি তো ভয় পাওয়ারই জিনিস হম সুতরাং সত্যিকার অর্থে যারা আল্লাহর খাঁটি যে তারা অবশ্যই ভয় আসাধনাটাকে মিলিয়ে ব্যালেন্স ঠিক করে নিজের পথ পাড়ে দিবে এবং প্রতিযোগিতা চালাবে আল্লাহর নৈপুট অর্জনের জন্য এটাই হচ্ছে নিয়ম এই কারণে সালফে সাহিনা একটা মানহাজ ঠিক করেছেন সেটা হচ্ছে দুটার মধ্যে সমন্বয় সাধন করতে হবে এবং সেই মানহাজ বোঝার জন্য কয়েকটা তাদের বাণী উল্লেখ করে শেষ করতে যাচ্ছি যে যেমন এক নম্বর হচ্ছে হজরত উমরুল হতী যে তিনি বলেছেন যদি আকাশ থেকে ডাক আসে যেহে মানুষ যে তোমরা সবাই জান্নাতে যেতে পারবে তবে একজন ব্যক্তি যাবে না তিনি বলেন আমি তখন ভয় পাবো মনে হয় আমি যেতে পারবো না এরকম তিনি বলেছেন যদি আকাশ থেকে ডাক আসে যেহে মানুষ তোমরা সবাই জাহান্নামে প্রবেশ করবে কিন্তু একজন ব্যক্তি হ্যাঁ যার নামে যাবে না হ্যাঁ তখন বলে যে আমি আশা করব যে সেই লোকটা আমি হতে পারি তাইলে ব্যালেন্স থাকতে হবে যে আশা এবং কি ভয় দুটার এরকম ভাবে আবু আলী আকরু তিনি রাহিমুল্লাহ তিনি বলেছিলেন যে আশা এবং ভয় এই দুইটা জিনিস হচ্ছে একটা পাখির দুইটা ডানার মতো এই দুইটা ডানা যদি সঠিকভাবে থাকে কোনো পাখির তাইলে সে সঠিকভাবে উঠতে পারবে আর যদি দুইটা ডানার কোনো একটা ডানা যদি নষ্ট হয়ে তাহলে তার আসবে পারবে না। আর যদি দুই ডানা একবারেই চলে যায় তাহলে তো মরা ছাড়া আর উপায় নেই সে মরবে যে কোনো কিছু তাকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করবে এই কারণে তিনি হ্যাঁ বলেছেন যে যদি কোনো মৌমিনের ভয়কে হ্যাঁ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 আপনার সত্যিকার মানহাজ যে আশা এবং কি ভয় দু হ্যাঁ সবসময় ব্যালান্স ঠিক রাখে চলতে হবে তাহলে আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে আল্লাহ সঠিকভাবে আল্লাহর পথে চলার এবং আল্লাহর আশা রাখার তৌফিক দান করুন কাজের ভিত্তিতে যেন আমরা আল্লাহর আশা রাখতে পারি সেটার যেন তৌফিক আমাদেরকে দেন সেটাই আল্লাহর কাছে কামনা করে শেষ করছি ওসলাল আহমেদ আজ